সম্মানিত উপস্থিতি আজকে আমরা জাতীয়তাবাদ নিয়ে সামান্য কিছু কথা বলব ইনশাআল্লাহ উপস্থিতি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 যে জাহিলিয়াতকে ধংস করে ইসলামের আবির্ভাব হলো আজ এই যুগে নতুন করে ব্যাপকভাবে সেই জাহিলিয়াতের ডাক শোনা যাচ্ছে আর সেই জাহিলিয়াতের নাম হল আসাবিয়া বা জাতীয়তাবাদ নামক সিরকি মতবাদ আর এটা হল জাহিলিয়াতের এমন এক সিরকি মতবাদ যা আজ পুরো মুসলিম উম্মাহকে গ্রাস করে নিয়েছে ইসলাম মানুষকে আল্লাহর জন্য বন্ধুত্ব ভালোবাসা মিত্রতা করতে বলে ঠিক তেমনই আল্লাহর জন্য শত্রুতা সম্পর্ক ছেদ আর ঘৃণার কথা বলে সবকিছু এক আল্লাহকে কেন্দ্র করে আবর্তিত হবে যেটা আল্লাহর পছন্দনীয় সেটাই আমাদের পছন্দের যেটা আল্লাহর অপছন্দের সেটাই আমাদের অপছন্দের যে আল্লাহকে ভালোবাসে তাহিদের বন্ধনকে আঁকড়ে ধরে সে আমার বন্ধু তাই সে আমার থেকে যত দূরেই অবস্থান করুক না কেন আর যারাই আল্লাহর সাথে শত্রুতা অবতীর্ণ হয় আল্লাহ তার দিন ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় তারাই আমাদের শত্রু চাই সে আমার যত নিকটে অবস্থান করুক না কেন আমেরিকায় অবস্থানকারী একজন মুসলিম সে আমার বন্ধু আর একেবারেই নিকটে বাংলাদেশে বসবাসকারী একজন মুস্রিক সে আমার শত্রু এটাই ইসলামের একত্ববাদের দাবি এটাই তাহাইদের দাবি এটাই তাহিদের মৌলিক শিক্ষা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 সীমান্তের এপারের মানুষটা উত্তম সীমান্তের ওপারের মানুষের চাইতে এভাবে উপর ভিত্তি করে যা নির্ধারিত হবার কথা তা নির্ধারিত হচ্ছে জাতীয়তাবাদের ভিত্তিতে আল্লাহর সন্তুষ্টির উপরে সন্তুষ্ট প্রাধান্য দেয়া হচ্ছে ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করা আজ মুসলিমদের মাঝে ব্যাপকভাবে প্রচলিত হয়ে গেছে আজ মুসলিমরা আমি বাঙালি আমি মিশরি আমি আরবি আমি পাকিস্তানি আমি ভারতী এই ধরনের জাহিলি স্লোগান নিয়ে বেশি গর্ববোধ করছে আল্লাহর তাহিদের চেয়ে যার কাছে নিজ জাতি বংশ ভৌগোলিক অবস্থান ও দেশপ্রেম বেশি প্রাধান্য পায় আল্লাহর কোরআনের চেয়ে যার কাছে নিজ দেশের জাতীয়তাবাদী পতাকা বেশি প্রাধান্য পায় আল্লাহর কালামের পরিবর্তে যার কাছে জাতীয় সংগীত বেশি গুরুত্ব পায় সে অবশ্যই জাহিলিয়াতে লিপ্ত সিরকি নিমজ্জিত কেন আল্লাহ তালা বলেছেন ভালোবাসা হবে ইমানের ভিত্তিতে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 যে দেহের এক অঙ্গ ব্যথিত হলে সেই ব্যথায় পুরো শরীর ব্যথিত হয়ে রাত্রে জাগরণ করতে থাকে সহি মুসলিমের অপরে হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লিসাল্লাম বলেছেন সমগ্র মুসলিম মুসলিমগণ একজন মানুষের মতো যার চোখে ব্যথা হলে গোটা দেহ অস্থির হয়ে পড়ে যার মাথায় ব্যথা হলে গোটা দেহ অস্থির হয়ে পড়ে মুমিনদের পার এর মানদণ্ড হল তাহিদ এর মানদণ্ড হল একমাত্র আল্লাহর উপর বিশ্বাস স্থাপন আর জাতীয়তাবাদের মানদণ্ড হল নিজ গোত্র জাতি কিংবা ভূমির সীমানা বা মানচিত্রের অন্তর্ভুক্ত হওয়া হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি লোকদেরকে জাতীয়তাবাদের দিকে আহ্বান করে অথবা জাতীয়তাবাদের জন্য উদ্বুদ্ধ করে অথবা জাতীয়তাবাদের জন্য মৃত্যুবরণ করে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় মুসলিম এর অপর এক হাদি সে বর্ণিত হয়েছে রসুল সাল্লাম বলেছেন মন কুতিন আসি ওং সুর আসিয়া ফতুনিয়া কেউ যদি জাতীয়তাবাদের দিকে আহ্বান করতে যে সাহায্য করতে গিয়ে নিহত হয় তাহলে বলেছেন অন্যতম কয়লা তারা যদি এটা ত্যাগ না করে তাহলে আল্লাহ অবস্থা নাক দিয়ে গোবর ঠেলে নিয়ে যাওয়া গোব্রে পোকার চেয়েও নিকৃষ্ট এবং জাতীয়তাবাদ তথা আসাব এতটাই নিচু পর্যায়ের নোংরা বিশ্বাস सर्वोत्तम भाषा मानसि कल मुहम्मद्लम दिखा आहान कर इसलमे जर पता युद्ध कर सम्पूर्ण रूप हराम निजे जतियता के राग क्षोभ शत्रुता कि संपर्क स्थापना मापकाठ নির্ধারণ হলো সুস্পষ্ট জাহিলিয়াত প্রকাশ্য কুফুর আল্লাহ দিন ছাড়া সম্পর্ক স্থাপনের মাপ কাঠি অন্য কোনো মতবাদ বা আদর্শ কিংবা পতাকা কোন কিছুই হতে পারে না মদিনায় আউস ছিল, জাহিলিয়াতের সময় তাদের মাঝে যুদ্ধ ছিল ইসলাম এসে তাদের মাঝে একতার সম্পর্ক কায়েম করে দিয়েছিল ইহুদিরা আউস ও খাজরাজের এই একতা সহ্য করতে পারছিল না ফলে তারা তাদের সামনে বোয়াসের দিনের কবিতা বৃত্তি করতে লাগলো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 তারপর সাতের উপর থেকে আল্লাহ আয়াতেনা তুমি আয়ুম আর তোমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হও না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 এই আয়াত নাজিলের পর সাহাবায় কেরাম একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন আল্লাহ আকবার কি সমাজ ছিল তাদের আল্লাহ বলেছেন ব্যাস সাথে সাথেই হয়ে গেল তাওবা করে নিলেন পরস্পর ভাই ভাই হয়ে গেলেন উল্লিখিত আয়াতে আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে তিনি কি আকাশ থেকে কোন রশি ফেলেছেন না এই রশি হল তাহিদ আমরা এই তাওহীদের রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরে আমাদের সব আচার আচরণ নির্ধারণ করব এরই জন্য শত্রুতা জন্য যুদ্ধ করব কোন কোন পতাকা ভূমির জন্য এসব করা যাবে না এগুলো হল জাহিলিয়াত এগুলো হলো ইমানের পরিবর্তে কুফুরকে গ্রহণ করার নামান্তর আল্লাহ আমাদের সকল প্রকার জাহিলিয়াত থেকে হেফাজত করুন আমাদেরকে আশাবিজাত জাতীয়তাবাদ থেকে রক্ষা করুন পতাকা পূজা দেশ পূজা থেকে আমাদের রক্ষা করুন আমাদের বিশুদ্ধতাবাহীদের উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন আিনা আলাইনা ই্লাল বালাল